মানবতা সমাধান মুারু রেসর কনবেল সসালামুক রহমতলারকম রহমান রহিম আলহামদুলিলামমিন ওসলা সঈদুলমুরসলিনবা মহমদ বলা আলী ওসাহব আজমাইন আমাদ ফলিম সম্মানিত ভাতৃমন্ডলী আল্লাহরের সমস্ত প্রশংসা ওপর আমাদের তফসির হবে সুরাই নূর থেকে সুরাই নূর আয়াত নম্বর ৬ থেকে আমরা আজকে শুরু করব। আল্লাহ আকরাবুল্লা আলমিন এখানে এমন একটি বিষয় উল্লেখ করেছেন যে বিষয়টির নাম হচ্ছে হাদিসে এবং ফিখের কিতাবে লে বিষয় লেয়নের অর্থ হচ্ছে লানত করা অভিশাপ করা স্বামী যদি স্ত্রীকে কুকাজে দেখে ব্যবিচারে লিপ্ত দেখে অপর পুরুষের সাথে এই সময় আল্লাহাক রব্দুল আলমিন এই বিধান দেননি যে আরও তিনজন সাক্ষী খুঁজে বাড়াবে বাড়ি থেকে বেরোবে কারণ নিজের বাড়ির ব্যাপার এই ক্ষেত্রে ভিন্ন একটি বিধান দিয়েছে। আর যদি চারজন সাক্ষী না নিয়ে আসতে পারে তাহলে বেতরাঘাত খেতে হবে এটাও নাই কারণ সাধারণত স্বামী স্ত্রী সম্পর্কে এমন মিছামিছি কথা বলতে পারে না নিশ্চয়ই এরকম কিছু দেখেছে বাড়িতে দেখবে আর সেই সময় কোথাও সাক্ষী খোঁজার জন্য যাবে এটাও হতে পারে না আর যেমন মানুষের মন মেজাজ যে এইরকম কুকাজে দেখেছি শতরাং খুন করে দেবো এটাও শরীয়তে জায়েজ নাই কারণ আজকাল যেটা হচ্ছে স্ত্রীকেও দিল খুন করে আর যে অপর পুরুষকেও দেখলো তাকেও দিল খুন করে এটাও সীমালঙ্ঘন বাড়াবাড়ি যেহেতু সেজন্য আল্লাপাক আরাম করেছেন এটাও জায়জ নাই তাহলে তার একটা ইসলামী সমাধান রয়েছে এখানে একটি কথা শুনে রাখবেন যে শরীয়তের দণ্ডবিধানগুলি বাস্তবায়ন কোনো ব্যক্তি নিজে থেকে করতে পারবে না এগুলি কায়েম করার এখতিয়ার একমাত্র ক্ষমতা একমাত্র সরকারের হাতে প্রশাসনের হাতে আল্লাপাক যাকে দেশের নেতৃত্ব দান করেছেন তার ওপর ফরজ ইসলামী দণ্ডবিধান কায়েম করা আলেম সমাজের ওপরে এটা ফরজ নয় যে আলেম সমাজেরা ওই বেতরাঘাত করা শুরু করবে রজম করা শুরু করবে জোরের হাত কাটা শুরু করবে কোন আলেমের জন্য এটা জায়জ নাই যতক্ষণ পর্যন্ত দেশের নেতৃত্ব হাসিল না হবে জনসাধারণের জন্যও জায়জ নয় মন্ডল মাতবরদের জন্যও জায়জ নয় বরং এই ক্ষমতা একমাত্র দেশের নেতৃত্ব যাদের হাতে রয়েছে তাদের তো স্বামী যদি স্ত্রীকে এইরকম अवस्था दे। देखे तरह एक विशेष विधान दिए जार नाम हल्लेआन अर्थात विशेष पद्धति रेचीन आजवाजह और ओ सब पुरुषरा जरा निजे स्त्री के अपबाद देर स्त्री के रकम कूकचारे लिप्त देखे वालम यहा सुदा और तरह का नहीं इल्ला आन फोसहम एकम्राराई देखे स्वामी स्त्री के देखे তাহলে তাদের সমস্যার সমাধান হচ্ছে যে তাদের প্রত্যেকে সাক্ষী হচ্ছে চারবার সাক্ষী দেওয়া আর ও শাহাদাত বিল্লা আল্লাহর শপথ করে কসম করে ইন্না যে আল্লাহর কসম করে বলছি আমি সত্য কথা বলছি আমার স্ত্রীকে কোকাজে দেখেছি पंचमवार पभिस इनकान से मिथ्यापर्दी मिथ्यापा अभिशाप लान अथवा देखें गर्भधारण कर उपस्थित आ गर्भारण करा भूमिष्ट हो क्यूकार कर यहाँ सन्तान नय एक क्षेत्रों विधान प्रजोज्य जदि निजा सन्तान के अस्वीकार करे अथचारंधने थका अवस्थाई से बाच्चा भूमिठे तार बार आल्ला शपथ करत्य कथा बोल यारे ना जेना करते स्त्री के देखे और पंचम बार बोल आल्लात होथा कथा बोली बेपारेजे लान चाही बे কসম করার পরে সেই জন্য এই বিধানটিকে লেয়ান বলা হয়েছে এই বিধানের নাম হয়েছে লেয়ান ওয়াদরা ওয়ান হাল আজাব তারপরে স্ত্রী যদি স্বীকার করলো তাহলে তো দোষী সাব্যস্ত হইলো কিন্তু স্ত্রী যদি অস্বীকার করে না আমিও না আমি এ কাজ করিনি আমার স্বামী মিথ্যা কথা বলছে তাহলে তাকেও কসম করিতে হবে তাহলে তার শাস্তি এই জেনার ব্যবচারের শাস্তি থেকে সে রক্ষা পাবে আর যদি বলে যে না আমি কসম করব না তবে আমি এই কাজ করিনি কসম করব না তবে এই ছেলে আমার স্বামীরই তাহলে শোনা যাবে না কসম করতে হবে আল্লাহ আনহাল আজাব আর তার স্ত্রীর ওপর থেকে এই দণ্ডবিধানের শাস্তি ফিরে যাবে দূর হয়ে যাবে মানে দণ্ডবিধানের শাস্তি তার ওপর বাস্তবায়িত করা চলবে না যদি সে সাক্ষী দিতে পারে আনতা সাদ আরবা বা চারবার সাক্ষী দেবে এই মহিলা বিল্লাহ আল্লাহর কসম করে যে আমার স্বামী হচ্ছে মিথ্যাবাদী স্বামী মিথ্যা কথা বলছে ওয়াল আর পঞ্চমবারে ওই মহিলা বলবে যাকে নাই অভিযুক্ত করা হয়েছে আন্না গাজাবাল্লাহ আলিহা যে পাকের গজব হবে আমার ওপর ইনকান আমিনা শাহ যদি আমার স্বামী সত্য কথা বলে আমার স্বামী সত্যবাদী আর আমি আসলে দোষী যদি এইরকম বিষয় হয় তাহলে আল্লাহর গজব নামবে আমার উপর স্বামী বলবে লানতের কথা আর স্ত্রী বলবে গজবের কথা লানত চাইতে গজবে বেশি শাস্তির দিকটা স্পষ্ট আল্লাহ আল্লাপাখের ক্রোধ আল্লাহ পাখের গজব আমার ওপর হবে এই অবস্থা যদি হয়ে যায় দুইজনেই কসম করলো স্বামীও কসম করে ফেললো আর স্ত্রীও কসম করে ফেললো তাহলে স্বামীর ওপর আর আশিটি বেতরাঘাত লাগবে না কারণ স্ত্রীর ব্যাপারে বলেছে আর কসম করেছে আর স্ত্রীর আর শাস্তি হবে না দুইজনের মাঝে চিরকালের জন্য বিচ্ছিন্ন করে দেওয়া হবে বিবাহ বিচ্ছেদ এতেই বিচ্ছিন্নতা হয়ে গেছে আর তালাকের প্রয়োজন নেই এই লেয়ানের বিধান যদি কোথাও হয়ে যায় তাহলে আর তালাক দেওয়ার প্রয়োজন নেই বরং এতেই বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে আর চিরকালের জন্য বিবাহ বিচ্ছেদ তিন তালাক দেওয়ার পরও স্বেচ্ছায় কোথাও যদি বিবাহসাদী হয় তারপরে সেখানে চলল না গাড়ি তালাক হয়ে গেছে আবার ইদ্যুৎ পার হয়েছে তারপরে আবার স্বামীর কাছে ফিরে আসতে চাই যে বিগত স্বামী ছিল তাহলে জায়জ কিন্তু লেয়ান হওয়ার পরে অন্য কোথাও বিবাহ হয়েছে তারপরে থাকলো না তালাক হয়ে আসলো আবার ও লেয়ান করা স্বামী যদি সেই স্ত্রীকে গ্রহণ করতে চায় জায়েজ ভাই চিরতরে হারাম হয়ে যাবে আল্লাহ পাখরা বললেন তারপরে বলছেন ওয়ালাহাল ফাদুল্লাহ আলিক ও রহমত আল্লাহ পাখের অনুগ্রহ তোমাদের ওপর না হইতো আর যদি রহমত না হইতো দয়া না হইতো তাহলে তোমরা এই এইরকম আচরণ করলে যে অপরাধ করেছো আল্লাহ ধ্বংস করে দিতেন যদি স্বামী বাড়াবাড়ি করে থাকে মিথ্যা কথা বলে থাকে স্বামীকে আল্লাহ লাখ করে দিতেন আল্লাহ পাঁকের রহমত যে এরকম ল্যান করার পরেও মৃত্যুক স্বামী হয়তো বেঁচে আছে অথবা এইরকম ল্যান করার পরে অসতি মহিলা যে আসলে ব্যবিচারে লিপ্ত ছিল কিন্তু মিথ্যা কথা বলে আল্লাহর গজব চেয়েছে চারবার কসম করেছে তারপরেও দুনিয়াতে সুখেই আছে এটা আল্লাহ পাকে বিশেষ রহমত নাহলে আল্লাহ ধ্বংস করিয়ে দিতেন পরকালে শাস্তি অবশ্যই আছে ও আন্না আল্লাহ তা হাকিম निश्चय आल्लापा तोबा कबुलकरी प्रज्ञा मई आल्लापा विधि विधान मानुषुल्य मानस बेचे आत रस्ता खोला तब बड़ी अपराध करपराधी है स्त्री अपराधी है आल्लापा तरह एम एक বিষয় উল্লেখ করেছেন যেটা নবী কারিম সাল্লা সাল্লামের পরিবারের ঘটনা মুনাফিকরা আয়সারী আল্লাহ তাল আনহার ওপর মিথ্যা অপবাদ দিয়েছিল ব্যবিচার মুনাফিকরা এমন কোনো সুযোগ ছেড়ে দেয়নি ইসলামের ক্ষতি করার জন্য আল্লাহর দিনের ক্ষতি করার জন্য মুসলিমদের ক্ষতি করার জন্য এমনকি রাসুলুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের ক্ষতি করার জন্য যে কোনো সময় তারা যে কোনো সম্ভাব্য পথ অবলম্বন করেছে रसरल्ला सल्लामेर क्षतर जन् जखा बल प्रयोग अस्त्रा इसलम कबुल करलो भान कर लो इसलाम शत्रु आसो आप मदी ने आम सात देव खे युद्धे भाव काफेर साँध दिए मुनाफिकरा जुगे जुगे मुनाफिक चरित्र यम थे यब करा तबी परिवार की बदनम करते हैं আরে এমন নবীর কথা শুনছ যার পরিবারই ঠিক নেই তার ঘরের অবস্থায় রকম তাহলে তার কথা আর কি শুনবে এই রকমের ষড়যন্ত্র তারা করেছিল কিন্তু আল্লাহ ফকরাবুল আলমিন তাদেরকে না কাম করেছিল কখনও জালিম কাফের আল্লাহর শত্রু মুনাফেক কখনো সফল কাম হবে না নবী করিম সাল্লা আল্লাহ সাল্লাম সফরে যখনই যেতেন কোনো এক বিবিকে নিতেন তার জন্য কড়া করতেন লটারি করতেন এম ওর আইসির যুদ্ধে বানুর মুস্তালিকের যুদ্ধ যার ওপর নাম রসর উল্লাহ সাল্লাম করা করেছিলেন মায়ে সরাজি আল্লাহ তালাহার নাম উঠেছিলো তাকে সাথে নিয়ে গেছিলেন মায়ে সারাজী আল্লাহ ফেরার পথে রাস্তায় কোনো জায়গায় অবস্থান করেছিলেন সাহাবাইকে আমরা রসরুল্লাহ সাল সাল্লাম শৌচ কার্যের প্রয়োজন হয়েছে গিয়েছেন একটু দূরে লোকজনের থেকে দূরে রাত্রের অন্ধকারে রাত্রির সময় ছিল ওখানে গিয়ে হার হারিয়ে যায় ফিরে আসেন কিন্তু হার হারিয়ে গেছে আবার ফিরে যান হার তলাশ করার জন্য হার সন্ধান করতেই ছিলেন সন্ধান করে হার পেয়েছে এই সফরে হার পেয়েছিলেন এই সফরে হার হারিয়েছিল আরেক সফরে হার হারিয়েছিল যাই হোক সেখান থেকে হার সন্ধান করে ফিরে আসলেন এসে দেখেন যে নবী সাল্লা সাল্লাম সাহাবাইকার আমরা সেখান থেকে প্রস্থান করেছেন চলে গেছেন কীভাবে চলে গেলেন জেনে শুনে ছেড়ে গেছেন না মায়া বলছেন যে সেই যুগে আমাদের খাবার ছিল খুব হালকা তেমন ভালো খাবার পেতাম না সুতরাং শরীর খুব হালকা ছিল আমার যেটা হাউদা ছিল উঠের ওপর যেটা রাখা হয় মহিলাদের বসার জন্য আরাম বিশ্বামের সাথে সেটাকে হাউদা বলা হয় সেটাকে লোকেরা উঠিয়ে রেখে দিয়েছে উঠার সময় বুঝতে পারিনি যে এর ভিতরে আয়সরাজিয়া আল্লাহ তালা নেই আর খালি হাউদা নিয়ে চলে গেছে কাফেলার সাথে আয় সার্জিয় আল্লাহ তালা আসছেন দেখছেন কেউ নেই এখানে এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের আলোচনার দিকে আবার ফিরে আসব। ।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 শান্তির জন্য ইসলামের অবদান সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইসলাম কাল রাত্রেডেড ইন ব্রিটেন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 যারা ভুলে গেছে আল্লাহর বিধান ইমানই পৌঁছাবে আল্লাহর নিকটে আসুন দেখুন ইমানের মর্ম কথা দেখুন ইমানের খুঁটি সমূহ কাল সন্ধ্যা পাঁচটায় বাংলাদেশে সম্মানিত ভাতৃমণ্ডলী ফিরে আসে আমাদের আলোচনার দিকে আলোচনার বিষয়বস্তু ছিল আয়েসার আল্লাহ তালা আন্হার ওপর মিথ্যা মুনাফিকদের পক্ষ থেকে আয়েসার আল্লাহ তাল ফিরে এসে দেখলেন যে কোনো লোক নেই সেখানে শুয়ে পড়লেন চাদর জড়িয়ে শুয়ে পড়লেন আশা করছেন যে যখন দেখবে যে নেই তখন লোকেরা ফিরে আসবে রাসোরাম কোন লোক পাঠাবেন নিজে আসবেন আমাকে নিয়ে যাবে নবী সালাম সফরে একজন সাহাবিকে রাখতেন সব শেষে তুমি আসবে সবাই চলে আসার পরে দেখবে কারো কোনো মাল সামান ছুটে গেলো না কি ছাড়া পড়লো নাকি এসব দেখে আসবে সাফওয়ান বিন মহাত্তাল রাজি আল্লাহ তালানহকে এই কাজে নিযুক্ত করেছিলেন তিনি পরে এসে দেখেন যে এখানে শুয়ে আছে একজন কাছে এসে দেখেন নবী সাল্লাহ আলিয়াস্লামের বিবিরা পর্দার হুকুম নাজেল হওয়ার আগে চেহারা খুলে চলাফেরা করতেন কারণ যাই ছিল সেটা সেই সময় আয়েসা রাজিয়া আল্লাহ তালানহাকে সাফওয়ান দেখেছিলেন চেনতেন দেখেই বুঝতে পারলেন যেহেতু আয়েশা থেকে গেছে ইন্না ভাইন্দলে রাজ্য পড়লেন সাথে সাথে মায়েসা বলছেন আমি চাদর দিয়ে মুখ ঢেকে নিলাম তিনি তার ওটটা নিয়ে আসলেন অর্থাৎ সাফওয়ান आर इशारा करलें उठर पीठ हाउदा चेपे जाटे टी सामने गोस्थान सहबाइक आ मुनाफिकरा देखे समालोचना शुरू कर लरे नबीर बीवी थे तरह अपर पुरुष आसा कि भलो ही फिर एस কখনো ভালো হয়ে ফিরে আসতে পারে না মিথ্যা থেকে প্রস্থান করলেন মোদিনা কাছাকাছি ছিলেনা গিয়ে এক মাস ধরে আল্লাহর পক্ষ থেকে কোনো অহিও নাজল হচ্ছে না আর মুনাফিকরা শুধু কথাই বাজারে ছড়াচ্ছে জানো আরে নবীর বিবি আকারের মেয়ে এইরকম ঘটনা মরিচ মশলা দিয়ে বাড়িয়ে একেবারে বিশাল ব্যাপার সেবার করে দিল রাস্তর উল্লাহাম বিব্রত কিছু বলতে পারছেন না একটু সন্দেহ করছেন আল্লাহর পক্ষ থেকে কোনো কথাও আসে না শুধু এসে হালকা হালকা জিজ্ঞাসা করার আয়সা কেমন আছো কেমন আছে আয়েশা আয়েসার সাথে আন্তরিকতার সাথে যে কথা বলতে রাসৌর উল্লাহ সাহায্যাম ওইরকম কথা দেখছেন না আয়েসার যে আল্লাহ তারা অসুস্থ হয়ে পড়েছিলেন বলেনি আর রাসোর আমি একটু মায়ের বাড়ি যাই মায়ের কাছে থাকি একটু সেবাযত্ন হবে কারণ আমি অসুস্থ ওইটাও ভালো নেই এক মাস কেটে গেল এই অবস্থায় শেষ দিকে জানতে পারছেন আয়সারাজি আল্লাহ তাল্লাহ যে আমার সম্পর্কে মোনাফিকরা এরকম বলা বলি করছে মোনাফিকদের এই প্রবাহাণ্ডায় কয়েকজন মুসলিমও বিভ্রান্ত হয়েছিল মিস্তাহ নামক এক ব্যক্তি হাস্তান বিন সাবেদ মহিলাদের মধ্যে হামনা বিনতে তে এরা বিভ্রান্ত হয়েছিল এরাও বলেছে হইতেও পারে হয়েছে তারাও এই রকমের কথা বলেছিল এই জন্য এই তিনজন ভালো সাহাবি ও বিভ্রান্ত হওয়ার কারণে তাদের ওপর তহমতের মিথ্যা অপবাদের জন্য যে আশিটি বেতারাঘাতের শাস্তি রয়েছে নবী কারিম সাল্লাহ আয়াতগুলি নাজিল হওয়ার পরে আয়সিয়া আল্লাহর পবিত্রতা সম্পর্কে যখন আয়াতগুলি নাজিল হয়ে গেল তারপরে হদ কায়েম করা হয়েছিল এই দণ্ডবিধান করা হয়েছিল মুনাফিককে মুনাফি কি আল্লাহরুল্লা আলমিন দুনিয়াতে সাজা দেবেন না আখেরাতে জাহান নামের সবচেয়ে নিম্ন স্তরে তার স্থান আর ইয়ে মুনাফিক যত মুনাফিক কিয়ামত পর্যন্ত আসবে তাদের নেতা আবদুল্লাহ বিন ওবাই বিভিন্ন কারণে তাকে দুনিয়ার শাস্তি দেওয়া হয়নি তার জন্য আল্লাহ পাকের কঠোর আজাব রয়েছে তার কথাই আয়াতে আল্লাহ পাক উল্লেখ করেছেন আমরা এখন আয়াত দিয়ে জানার চেষ্টা করি আল্লাহ পাক নবী করিম সাইসাল্লামের বিবি আয়েশা সিদ্দিক আর সিদ্দিকের মেয়ে তার বারাত দোষ মুক্ত সম্পর্কে তার সতী সাধ্য ঘোষণা সম্পর্কে একটি আয়াতই যথেষ্ট ছিল অথবা রসুল্লা সাল্লামকে জানিয়ে দেওয়া অহির মাধ্যমে স্বপ্নযোগে যথেষ্ট ছিল একটা হাদিস যথেষ্ট ছিল কিন্তু না আল্লাহ পাক রব্বুল আলামিন। 26 निश्चय दलनाफिकराबरुम এটাকে তোমাদের জন্য কোন খারাপ মনে করিও না মন্দ মনে করিও না অনেক সময় মন্দ কথা মন্দ ঘটনাও কল্যাণ বয়ে নিয়ে আসে এইরকম মিথ্যা অপবাদে তোমাদের জন্য কল্যাণ রয়েছে কি কল্যাণ রয়েছে যে আল্লাহাকর্বুল আলমিন বেশ কিছু আয়াত নাজির করলেন এবং এই আয়াত দ্বারা আয় সারা আল্লাহ তালানহাকে তার পরিবারকে আল্লাহাক সম্মানিত করলেন যে তারা পবিত্র কোরআনে খেলবেন আয়াত কিয়ামত পর্যন্ত তাদের তারপরে মোনাফিক চিহ্নিত থেকে ষড়যন্ত্র থেকে আল্লাপাক তাই বলছেন বলহ খাই বরং এতে তোমাদের জন্য কল্যাণ রয়েছে জন্য সেই শাস্তি রয়েছে যতটা গোনা উপার্জন করবে আপনি গোনা অপরজন করবেন আর শাস্তি পাবে আপনার স্ত্রী আপনার বাপ আপনার মা এটা হয় না এটা আল্লাহর বিধান না এটা মানব মানবরচিত বিধান এটা মানুষের মন গড়া বিধান অপরাধ করেছে চোর হচ্ছে ছেলে বুড়ো বাপকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেল মারামারি করলো ভাইরা আর এ বেচারা বিদেশে ছিল বাড়িতে ছিল না অথবা বাড়িতে বসে ছিল বসেছিল বেরো হয়নি অস্ত্র ধারণ করেননি কেশের সবগুলিকে ফাঁসিয়ে দেওয়া গোটা বংশকে অংশকে ফাঁসিয়ে দেওয়া হয় এটা জালেম আল্লাহ বলছেন প্রত্যেক ব্যক্তি যতটা পাপ করবে তার শাস্তি তাকে ভোগ করতে হবে দুনিয়া আখেরাতে আর যে এই ব্যাপারে তাদের মধ্য থেকে অর্থাৎ আবদুল্লা বিন ওবাই মুনাফেকদের নেতা লাহু আজাবন আজিম তার জন্য মহাশাস্তি রয়েছে তার জন্য মহাশাস্তি রয়েছে দুনিয়ায় লাঞ্ছিত পদস্থ সকল সাহাবাই কেরাম চিনেন যে বড় মুনাফেক মুনাফেক আর আখেরা তৃতীয় তো মহাশাস্তি রয়েছে ইন্নাল মুনাফিক ইন আদারকিল মুনাফিকরা জাহান নামের নিম্ন থেকে নিম্ন স্তরে থাকবে ওলান্তাজির আর কোনো সাহায্যকারী তাদের হবে না এখান থেকে আল্লাহর আলমিন মমিনদেরকে বেশ কিছু উপদেশ দিয়েছেন যে দেখো মুনাফিকরা বলল তোমরা কেন তাতে সাঁত দিলে হইতেও পারে কি জানি মানুষ তো এই কথাই কি করে বললে তোমরা আল্লাপা বলছেন লাউলা শুনেছিলে তখন হে মমিনা তোমরা কেন নিজেদের সম্পর্কে মেয়ে যেমন নিজের সম্পর্কে ভালো ধারণা রাখো নিজের স্ত্রী সম্পর্কে ভালো ধারণা রাখো তেমনি কেন নবীর বিবি সম্পর্কে ভালো ধারণা করলে না ওয়াকাল আর বলেনি কেন এইসব মমিন পুরুষ মমিন নারীরা অর্থাৎ যে কিছু অল্প সংখ্যক লোকেরা হাফকুম চিন্তা করলে সন্দেহ করলে আল্লাহ সং মুসলিম রকমের কোনো কথা মুখ থেকে বলবে না অন্তরে আসলে শয়তনকে বিতাড়িত করবে না সন্দেহের কথা প্রকাশ করবো না কি জানি যদি না হয় তা আল্লাহর সামনে জবাবদেহি করতে হবে আল্লাহ বলছেন আলহবি আরবাতে সোহাদা ঠিক আছে যদি তাই হয়ে থাকে তো চারটি সাক্ষী নিয়ে এসো তারা কেন চারটি সাক্ষী নিয়ে আসেনা তাহলে সাক্ষী যদি পেশ না করতে পারে ঘটনা করার জন্য তাহলে তারাই অপরাধী ফাইজামিয়া তু বিশ্বাদ যখন তারা চারটি সাক্ষী নিয়ে আসতে পারেনি ফাউলআ কাহিন্দ আল্লাহ কাজ এবং তাহলে এরাই হচ্ছে আল্লাহ নিকট মিথুক আল্লাহ পাক তাহলে এদেরকে মিথুক ঘোষণা করলেন এবং আখেরাতে তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ আর রহমত দয়া যদি না হইতো তোমরা যেসব করেছো বলা শুরু করেছো আল্লাহর অপেক্ষা করো রাসুলের অপেক্ষা করো আল্লাহ কি বলছেন আয়েশা সম্পর্কে তার রাসুল কি সিদ্ধান্ত নিচ্ছেন তোমরা সব কাজে তোমরা লিপ্ত হয়ে গেছো যখন তোমরা নিজের জবানি এসব কথা চর্চা করছিলে একজন আরেকজনকে বলছিলে শুনেছ রকম কথা শুনছি আয়সান নাকি এরকম হয়েছে আর মনে করেছিল এমন কোন ব্যাপার না হইতেও পারে হালকা ব্যাপারে এমন কোন অপরাধ করলাম কি আজিম আর এই রকমের সন্দেহ কর আল্লাহাপ আল্লাহ বলছেন যখন তোমরা শুনেছিলেও তখন কুলতুম এ কথা কেন বলনি কথা আমাদের জন্য কখনো জায়জ নয় এইরকম কথা বলা কখনো আমাদের জন্য বৈধ নয় শুভা নাকা হে আল্লাহ তুমি পাক পবিত্র হা যা বহুতান এটা হচ্ছে বড়ই মিথ্যা কথা নবীর বিবি এইরকম হতে পারেন অসম্ভব কথা মিথ্যা কথা এই কথা কেন বলনি তোমরা ভালো কথা তোমাদের মুখ দিয়ে বেরোনি মোনাফিকরা আর মনাফেকদের কথা বিভ্রান্ত হয়েছিল হে একজন মুসলিমরা তোমরা কেন বিভ্রান্ত করবে না এই রকমের সন্দেহের কথা কখনো বলবে না এনকন তো মমেনি তোমরা যদি মমিন মুসলিম হও ও বাইন আল্লাহ আয়াত আল্লাহ পাক তোমাদের জন্য তার বিধানাবলী স্পষ্ট করে বর্ণনা করছেন আল্লাহ পাক সবকিছু জানেন আর আল্লাপাক হেকমত আল্লাহ প্রজ্ঞাবান ইন্নাল্লাহিব আনতা আল্লাহাক বলছেন যে নিশ্চয়ই যারা পছন্দ করে যে মুসলিম সমাজে অশ্লীলতা ছড়িয়ে যাক মুসলিম মুসলিম দেশে মুসলিম পরিবারে মুসলিমদের মাঝে যুবকদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে যাক আল্লাহপাকের ব্যাপক কথা আর অশ্লীলতার একটা দিক হচ্ছে অশ্লীল কথা বলা মিথ্যাপবাদ অশ্লীল কথা একজন ভালো মানুষ আর এমনি সন্দেহের ভিত্তিতে বলে দিলে যে এইরকম কাজ হয়েছে তা অর্ধ উলঙ্গা করা টাইট পোশাক পরে মহিলাদের চলাফেরা করা আকর্ষিত করা আকৃষ্ট করা যুবকদের অশ্লতা সিনেমা জগৎ অশ্লতা যারা অশ্লীলতা ছড়ানো পছন্দ করে মুসলিম সমাজকে মুসলিম দেশকে ধ্বংস করে মুসলিম যুবকদের চরিত্র নষ্ট করে লাহুম ফিদ আলী মুফিদ্দুনিয়াওয়াল আখেরা তাদের জন্য দুনিয়া আখেরাতে কঠোর শাস্তি রয়েছে অল্লাহ আলম আল্লাহ ভালো জানেন ওয়ান তুমুল্লা তলমন আর তুমরা জানো না এখানে আমরা আমাদের আলোচনা শেষ করছি আল্লাহ পাকর্বুল যেন আমাদের গুণাখাতা মাফ করেন এবং আমাদেরকে ভালো সমাজ গড়ার তৌফিক দান করেন ভালো দেশ গড়ার তৌফিক দান করেন অশ্লতা থেকে মানুষকে যেন আল্লাহ পাক বাঁচিয়ে রাখেন ওসল আল্লাহ নবীনা মোহাম্মদ ও আলা আলি ওয়াসেবী আজমাই وَعَرَفْتُ اللهَ رَبّي أَشْرَقَ النُّورُ بِقَلْبِي مَلأَ الْقَلْبَ شُرُوحَ حَيَاتِي مُنَأَضَاءَ اللهُ دَرْبِي يَا لَسَعْدِي وَهَنَائِي يَا لِفَوْزِي وَعَلَائِي لَا يَطِيبُ الْعَيْشُ إِلَّا في আমি বাংলা ডক্টর জাকিরের আন্তরিক বার্তা পৃথিবীর সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্ম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 जाते मानव जर सक समस्या समाधान पृथ्वी समाज